বিস্মিল্ল নির দয়াময় পরন্দর নামে মিম পি تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينَ اَيْغُلِ شُوِ اسْبَشْتَوْا كِتَابِرَ آيَاتِ لَعَلَّكَ بَاخِعُ النَّفْسَكَ أَلَّا يَكُونُوا مُؤْمِنِينَ وَهَرَا مُؤْمِنِ حُوِي تِسَنَا بُولِيَا تُمِي حَوِي تَو مُونُو كَشْتِيَا تُو আমি ইচ্ছা করি যে আকাশ হইতে উহাদের নিকট এক নিদর্শন প্রেরণ করিতাম ফলে উহাদের গৃবা বিনত হইয়া পড়িত উহার প্রতি যখনই দয়ময়ের নিকট হইতে কোনো নতুন উপদেশ আসে তখনই উহারা উহা হইতে মুখ ফিরাইয়া নেয় উহারা কি জমিনের দিকে লক্ষ্য করে না আমি উহাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করিয়াছি আছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশ নহেজুর নিশ্চয় তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী স্মরণ করো যখন তোমার প্রতিপালক মুসাকে ডাকিয়া বলিলেন তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও কৌম ফিরাও অন সম্প্রদায়ের নিকট উহারা কি ভয় করে না তখন সে বলিয়াছিল হে আমার প্রতিপালক আমি আশঙ্কা করি যে উহারা আমাকে অস্বীকার করিবে बंग आमार तो उप अभिजोग करी उ हत्या कर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 আমাদের সঙ্গে দাও বনি ইসরা ফের বলিল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করি নাই আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদের মতে কাটাইয়াছো ওয়া ফআলতা ফআলতাল্লাতী ফআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন এবং তুমি তোমার কর্ম যা করিবার তা তো করিয়াছো তুমি অকৃতজ্ঞ ক্বাল ফআলতুহা ইযান ওয়া আনা মিনাদ দাাল্লিন موسی বলিলো िया तक जखवधानी जख तुम भयत हईल ती तुम्हारे निकट हलइया तत्पर प्रतिपालक ज्ञानदान करके रसुल कर আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করিতেছ তাহাতো এই যে তুমি বনি সেলকে দাসে পরিণত করিয়াছ কল ফিরা ফেরাউন বলিল জগৎ সময়ের প্রতিপালক আবার কি বলিল তিনি আকাশ মন্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও তাহার পরিষদ বর্গকে লক্ষ্য করিয়া বলিল তোমরা শুনিতেছ তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষগণের প্রতিপালক কالا ইননা রাসূলুকুমাল্লাযী আরসিলা ইলাইকুম লামাজনুন ফারাউন বলিল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো নিশ্চয়ই পাগল ক্বালা রব্বুল বলিল তিনি পূর্ব পশ্চিমের এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা বুঝিতে ফেরাউন বলিল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব قال اولو لو جئتك بشيء مبين موسى بدر لو আমি যদি তোমার নিকট قال فاات به ان كنتم من الصادقين فرعون بدر لو তুমি যদি সত্যবাদী তবে উহা উপস্থিত করো একদি এবং মুসা হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত বলিল এতো এক সুদক্ষ জাদুকর ইউরি দু এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে তাহার জাদু বলে বহিষ্কার করিতে চায় এখন তোমরা কি করিতে বল? বলো উহারা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রহকারকদের পাঠাও উপস্থিত করে অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময় জাদুকর দের একত্র করা হইলো এবং লোকদেরকে বলা হইল তোমরাছ কি যেন আমরা জাদুকরদের অনুসরণ করিতে পারি যদি উহারা বিজয়ী হয় অতপর জাদুকরের আসিয়া ফিরাউনকে বলিল আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকিবে তো কল ন আমার ফের বলিল হু কে বলিল মাদের جহান নিক্ষেب করিب হা ক্ষেبك فَأَلقَوْحِ بَالَهُم وَعِصَهُم وَقالوا بِعِزَّتِ فيِي الرعونَ إِ لا আমরা এই বিজয় হইব فألقى موسى عصاه فاذا هي تلقف ما يأفكون অতঃপর موسی সহসা ওহাদের Олег সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগলো فألقى السحره ساجدين তখন যাদুকররা সিজদায় অবনত হইয়া পড়িল قالوا এবং বল আমরা ইমান জগৎ সময়ের প্রতিপালকের প্রতিবি হিনি মূসা ও হারুনেরো প্রতিপালক কলন إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ لَأُقَطْطِعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ فراون بولوك كي عميتو مدرك أنمت دور پر بيتم روحات بشاشكر से ही तो तुम प्रधान के शीघ्र ही हाथ एप विपरीत दिक्कत कर কোন ক্ষতি নাই আমরা আমাদের প্রতি পালকের নিকটেই প্রত্যাবর্তন করিবিন আমরা তো আশা করি আমাদের প্রতি পালক আমাদের অপরাধ মার্জনা করিবেন কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী শ্রীবাদুম আমি মূষার প্রতি ওহি করিয়াছিলাম এই মর্মে আমার বান্দাদেরকে লইয়া রাত্রিকালে বাইর হও তোমাদের তো ফেরাউন শহরে শহরের লোক সংগ্রহকারী পাঠাইল ইন ইল এই বলিয়া ইহারা তো ক্ষুদ্র একটি দল এবং উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে অন এবং আমরা তো সকলেই সদা শঙ্কিত হুম পরিণামে আমি ফেরাউন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উহাদের উদ্যান রাজি ও প্রশ্রবণ হইতে এবং ভাণ্ডার ও সুরম্য সৌধ মালা হইতে ছিল এবং বনি ইসরায়েল কে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল তখন মূসার সঙ্গীরা বলিল আমরা তো ধরা পড়িয়া গেলাম কখনই নহে আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক সত্তর তিনি আমাকে পথ নির্দেশ করিবেন আঘাত প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হইয়া গেল আমি সেখানে উপনীত করিলাম অপর দলটিকে جئنا موسى ومن معه اجمعين وبامي উদ্ধার করিলে موسی ও তার সঙ্গী সকলকে ثم اغرقنا الاخرين ততপর নিমজ্জিত করিলে অপর দলটিকে অবশ্যই নিদর্শন রিয়াছে কিন্তু হাদের অধিকাংশ তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু উহাদেরকে বলিয়াছিল তোমরা কিসের ইবাদত করো কিহারা বলিল আমরা মূর্তির পূজা করি এবং আমরা পূজায় নিরত করলে উহারা কি শুনে অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে أباءنا كذلك كذلك يفعلون أباءنا كذلك يفعلون لا طبعا أمرا أمدر بطري برشدر كأيروبي كوروتي دكي أتشير قال <سؤال> أفرأيتم ما كنتم تعبدون شبارلو তোমরা কি ভাবিয়া দেখিয়াছ কিসের পূজা করিতেছ তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা উহরা সকলেই আমার শত্রু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 আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করো এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো ক্যানি আর আমার পিতাকে ক্ষমা করো তিনি তো পথভ্রষ্টদের সামিল ছিলেন এবং আমাকে লাঞ্চিত পুনরুত্থান দিবসে যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসিবে না إِلَّا مَن أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ شَدِن উপকৃত হইবে কেবল সে যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তকরণ লইয়া وَأُذْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ وبرزت এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হইবে যাহার নামে আল্লাহর পরিবর্তে উহারা কি তোমাদের সাহায্য করিতে পারে অথবা উহারা কি আত্মরক্ষা করিতে সক্ষমে নিক্ষেপ করা হইবে অধমুখী করিয়া অজন এবং ইবলিশের বাহিনীর সকল কেউ লিপ্ত হইয়া পড়ি আল্লাহর শপথ আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম ইজ নোই আমরা তোমাদেরকে জগৎ সময়ের প্রতি পালকের সমকক্ষ গণ্য করিতামান্ত করিয়াছিলাম পরিণামে আমাদের কোনো সুপারিশকারী নাই এবং আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম ইন্দর ইহাতে অবশ্যই নিদর্শন আছে। কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু নুহের সম্প্রদায় রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎ সময়ের প্রতিপালক নিকটেই আছে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো উহারা বলিল আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিব অথচ ইতর জনেরা তোমার অনুসরণ করিতেছে বলিল উহারা কি করিত তাহা আমার জানা নাই মুমিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নহে ইন আন ইন আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারীরা বলিল হে নু তুমি যদি নিবৃত্ত না হ তবে তুমি অবশ্যই প্রস্তা আঘাতে নিহতদের সামিল হইবে পলমি নুহ বলিল হে আমার প্রতিপালক तुम उभर मध्य स्पष्ट मीमा कर दाओ एम संगे जिसब मुमिन आ रक्षा करो আমি তাহাকে তৎপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম وما كان اكثرهم مؤمنين يتو अवश्यই রয়েছে নিদর্শন কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় وان ان ربك له هو العزيز الرحيم এবং তোমার প্রতিপালক তিনি আদ সম্প্রদায় রাসুলগণ কে অস্বীকার উহাদের ভ্রাতা হুদ উহাদেরকে বলিল তোমরা কি সাবধান হইবে না আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎ সময়ের প্রতি বালকের নিকট আছে তোমরা কি প্রতিটি উচ্চস্থানের স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নির আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে তোমরা চিরস্থায়ী হইবে এবং যখন তোমরা আঘাত আনো তখন আঘাত থাকো কঠোর ভাবে অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো ভয় করো তাহাকে যিনি তোমাদেরকে দান করিয়াছেন সেই সমুদায় যাহা তোমরা জানো তিনি তোমাদেরকে দান করিয়াছেন চতুষ্প প্রশ্রবণ ইন্ আমি তো তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তি উহারা বলিল তুমি উপদেশ দাও অথবা নাই দাও উভয় আমাদের জন্য সমান ইহা তো পূর্ববর্তীদেরই স্বভাব আমরা অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল এবং আমি উহাদেরকে ধ্বংস করিলাম ইহাতে অবশ্যই আছেন নিদর্শন কিন্তু মুমিন নহে এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালুবুল রাসুলগণকে অস্বীকার করিয়াছিল সাবধান হইবে না ইম রসুল আমি আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না আমার পুরস্কার তো জগৎসময়ের প্রতি পালকের নিকটেই আছে তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় ছাড়িয়ে রাখা হইবে যাহা এইখানে আছে উহাতে উদ্যানে প্রশ্রবণে ও শস্য ক্ষেত্রে এবং সুকুমল গুচ্ছ বিশিষ্ট খরচুর বাগানে তো নৈপুণ্যের সঙ্গে পাহাড় কাঠিয়ে গৃহ নির্মাণ করিতেছ তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো তুত মুশরিফি এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করিও না যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে শান্তি স্থাপন করে না উহারা বলিল তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম তুমি তো আমাদের মতো একজন মানুষ কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত করো। করিমুম সালিহ বলিল এই একটি উষ্টি ইহার জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা এবং উহার কোন অনিষ্ট সাধন করিও না করিলে মহাদিবসের শাস্তি তোমাদের উপর আপতিত হইবে কিন্তু উহারা উহাকে বধ করিল নামে উহারা অনুতপ্ত হইল অতঃপর শাস্তি ওহাদেরকে গ্রাস করিল ইহাতে অবশ্যই রয়েছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নহে লুতের সম্প্রদায় রাসুলগণকে অস্বীকার করিয়াছিল আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল সুতরাং তোমরা আল্লাহ কে ভয় করো এবং আমার আনুগত্য করো তোমাদের নিকট কোন প্রতিদান চাহিদা আমার পুরস্কার তো জগৎ সময়ের প্রতি নিকটেই আছে বিশ্ব জগতের মধ্যে তো स्त्रीगण के सृष्टि करो তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় হে লুদ তুমি যদি নিবৃত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিত হইবে কলা ই বলিল আমি তো তোমাদের এই কর্মকে ঘৃণা করি আমার পরিবার পরিজনকে কে উহারা যাহা করে তা হইতে রক্ষা করো অতঃপর আমি তাহাকে এবং তার পরিবার পরিজন সকলকে রক্ষা করিলাম ইল্লা যে ছিল পশ্চাৎকারীদের অতঃপর অপর সকলকে ধ্বংস করিলাম ও উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু হাদের অধিকাংশই মমিন নহে আয়াকাবাসীরা রাসুলগঞ্জকে অস্বীকার করিয়াছিল আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাশুল সুতরাং তোমরা আল্লাহকে ভয় করও, ও আমার আনুগত্য করো আমি তোমাদের চাহিনা আমার পুরস্কার তো জগৎসুমের প্রতিপালকের পালকের নিকটেই আছে তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইয়া এবং ওজন করিবে সঠিক লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না এবং ভয় করো তাহা তোমাদের পূর্বে যাহা গত হইয়াছে তাদেরকে সৃষ্টি করিয়াছেন করু ইন্দিন উহারা বলিল তুমি আমাদের মতোই একজন মানুষ আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্যতম যদি তবে আকাশের একখণ্ড আমাদের উপর ফেলিয়া দাও কলর সে বলিল আমার প্রতিপালক ভালো জানেন তোমরা যাহা করো অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল পরে উহাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করিল ইহা তো ছিল এক ভীষণ দিবসের শাস্তি কাল وما كان اكثرهم مؤمنين يتي ابو شير يചി নিদর্শন কিন্তু ওদের অধিকাংশ মুমিন নয় وان ربك له والعزيز الرحيم एवं তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী নিশ্চয় আল কুরানুমের প্রতি পালক হইতে অবতীর্ণ জিব্রাইল ইহালই অবতরণ করিয়াছে তোমার হৃদয়ে যাহাতে তুমি সতর্ককারী হইতে পারো বিলিস অবতীর্ণ করা হইয়াছে সুস্পষ্ট আরবি ভাষায় পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই ইহার উল্লেখ আছে বনি ইসরায়েলের পণ্ডিতগণ ইহা অবগত আছে ইহা কি উহাদের জন্য নিদর্শন নহে আমি যদি ইহা কোনো আজামির প্রতি অবতীর্ণ করিতাম এবং উহার সে উহাদের নিকট পাঠ করিত তবে উহারা উহাতে ইমানি কস এইভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করিয়াছি উহারা ইহাতে ইমান আনিবে না করে ফলে তাহা উহাদের নিকট আসিয়া পড়িবে আকস্মিক ভাবে উহারা কিছুই বুঝিতে পারিবে না তখন উহারা বলিবে আমাদেরকে কি অবকাশ দেওয়া হইবে আমার শাস্তি ত্বরান করিতে চায় আস্ত তুমি ভাবিয়া দেখো যদি আমি তাহাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাস করিতে দেই তুম এবং পরে উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছিল তাহা উহাদের নিকট আসিয়া পড়ে তখন উহাদের ভোগ বিলাসের উপকরণ উহাদের কোন কাজে আসিবে কি আমি এমন কোনো জনপদ ধ্বংস করি নাই যার জন্য সতর্ককারী ছিল না উপদেশ স্বরূপ আর আমি অন্যায় আচারী নই ওয়তনারা উহাসহ অবতীর্ণ হয় নাই অহুম অ উহারা এই কাজের যোগ্য নয় এবং উহারা ইহার সামর্থ্য রাখেনা উহাদেরকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে অতএব তুমি অন্য কোনো ইহাকে আল্লাহর সঙ্গে ডাকিও না ডাকিরে তুমি শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে তোমার নিকট আত্মীয়বর্গকে সতর্ক করিয়া দাও এবং যাহা তোমার অনুসরণ করে সেই সমস্ত মুমিনদের প্রতি বিনয়ী হা যদি তোমার অবাধ্যতা করে তুমি বলিও তোমরা যাহা করো তা হইতে আমি দায় মুক্তি তুমি নির্ভর করো পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর আল্লাহ যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান এবং দেখেন সিসারিদের সঙ্গে তোমার উঠা বসা ইসাম তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ তোমাদেরকে কি আমি জানাইব কাহার নিকটীর্ণ উহারা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপের নিকট ইউলিব উহারা কান পাতিয়া থাকে এবং অধিকাংশই মিথ্যাবাদী এবং কবিদেরকে কে অনুসরণ করে বিভ্রান্তরাইহু তুমি কি দেখনা না উদ্ভ্রান্ত হইয়া প্রত্যেক উপত্যকায় ঘুরিয়া এবং তারা তো বলে যা করে না ইনু আমি মু কিন্তু উহারা ব্যতীত যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে ও অত্যাচারিত হইবার পর প্রতিশোধ গ্রহণ করে অত্যাচারীরা শীঘ্রই জানিবে কোন স্থলে উহারা প্রত্যাবর্তন করিবে